শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রব আলী যাবতীয় প্রশংসা জয় মোহন আল্লাহ রব আলীন এক কোন শরিক নেই যিনি সমস্ত সবচেয়ে বড় দয়ালু পরম করুন হোক অসংখ্য আমাদের পি নবী শেষ নবী সৈয়দ উলসালিন খাতাম মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর জিন বিশ্ব জাহানের জন্য রহমত অমার সালাকলা রহমত আলামিন। আজ এগারোই রবিউল আউ্ল চৌদ্দশো বিয়াল্লিশ হিজড়ি মোতাবেক আঠাইশে অক্টোবর দুই হাজার বিশ মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লামের জন্ম সম্পর্কে বিভিন্ন মত রয়েছে রয়েছে কিন্তু তার ইন্তেকাল সম্পর্কে কোনো ইখতলাফ নেই নেই যে সেটি ছিল রসুল্লা সাল্লাহ সাল্লাম সম্পর্কে আলোচনা করা সব সময় যে কোনো মুহুর্তে যেকোনো সময় রাতে দিনে। যেকোনো অবস্থায় এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আল্লাহ রবাহ আলমিনের এবাদত শুধু বিশেষ বিশেষ সময়ে নয় বরং আমরা আমাদের আকিদার মাধ্যমে আমাদের এবাদত বন্দিগির মাধ্যমে আমাদের দিন দিনের বিধিবিধান শেখার মাধ্যমে পালন করার মাধ্যমে এবং দিনের দাওয়াত দেওয়ার মাধ্যমে আমাদের আখলা কচরণ লেনদেন মামলাত সব কিছুর মাধ্যমে প্রতিটি মুহুর্তে আমরা পিডি মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে স্মরণ করি রসুল্লাহ সাল্লি সাল্লামের অবমাননা করে ভাই কফের मुशरेक नोनाफे मुस्लिम रसौर सल्लाम अवमाननावमान बरदास्त करतेमान दी जेहे रसौर सलामर अवमानना सम्पर्दा बर्तमान फ्रांसर राष्ट्रीय पृष्ठपोषकत अवमानना এবং সেখানে রাষ্ট্রীয় সমর্থন পুরোপুরি রয়েছে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্ব রাখে এই বিষয়ের ওপর আলোচনা করব বিষয়বস্তু সম্পর্কে আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন আমাদের বিজ্ঞাপন শুনেছেন রসুরল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অবমাননার ভয়াবহ পরিণতি কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব সৈয়দুল মুর সালিম রহমতুল্লিল আলমিন সম্পর্কে আর তারপরে এই বিষয়ে যা কিছু আল্লাহ রব্বুল্লাহ আলম বলার তৌফিক দান করবেন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন অন্তরকে পরিষ্কার করে আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন আর যথাযথ রসুর উল্লা সাল্লাহ সাল্লামের অনুসরণ মোহাবত ভালোবাসার তৌফিক দান করেন তাহলে শুরু করি আল্লাহ রব্বুল আলমিনের মহাগ্রন্থাল কোরআনের আয়াত সুরাতের আয়াত নম্বর চোরানব্বই পঁচানব্বই মহান আল্লাহ এর সাদ করছেন ফসদা বেমা তোমার মুশরে কিন হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে ता प्रकाश्य खोलाखोली मानुष के जान दकाश्य जानिए दकाश्य घोषणा कर वो आ रे दान मुशरे किन ए मुशरे बहुत जरा तरह मुख फिरिए ना तरिए चलो तरह के, चल। के उपेक्षा करो আল্লাহ রবুল আলমিন নাজেল করেছেন ইহকাল পরকালের সেটা প্রকাশ্যে মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে যদি কেউ উপহাস করে ঠাট্টা বিদ্রুপ করে अवमानना कर ना कफाई नज निश्चय जरा तुम्हें कारी तेज रक्षारथेष हबेष्ट आल्ला स्वयं घोषणा करसंदेह इन नश्चय काफाई ना का ঠাট্টা উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহ যথেষ্ট আমরা যদি কিছু নাও করতে পারি রব্বুল আলমিন যথেষ্ট তবে আমাদের যতটা করার শরীয়তে অনুমতি রয়েছে এবং আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিদ্যা এবং সার্বিক দিক থেকে ততটা আমরা রসুর উল্লাহ সাল্লিহলামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব এবং আমরা যারা রসুল্লা সাল্লামকে নিয়ে অপহাসকারী তাদের বিরুদ্ধে আমাদের যা করণীয় তা করবো এ কফাল মুস্তাহন তবে আল্লাহই যথেষ্ট এটি হচ্ছে রব্বুল আলমিনের ওয়াদা প্রতিশ্রুতি প্রিয় রসুল সাল্লাহামের সাথে যথেষ্ট হয়েছেন যথেষ্ট আছেন এবং যথেষ্ট আল্লাহ থাকবেন হাই তিনি চিরঞ্জীব তিনি সর্বশক্তিমানকে সম্বোধন করে আল্লাহ বলছেন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে তা তুমি পৌঁছিয়ে দাও নাস। তবে আল্লাহ রবুল আলমিন মানুষের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবে নাস। আল্লাহ তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন সুরক্ষিত রাখবেন মিনান্ন নাস মানবজাতির অনিষ্ট থেকে যে কোনো মানুষ যে কোন মানুষের অনিষ্ট থেকে সর্বদাই আল্লাহ যে হেফাজত করবেন নিরাপদ রাখবেন এই ওয়াদাও এই আয়াতে রবাহ আলমিন করছেন রসুল্লাহ সাল্লামের সাথে ইন্ল্লাহ মিয়া কেউ যদি আল্লাহর দিন থেকে বেমুখ হয়ে যায় ফিরে যায় ফাঁসাই তো আল্লাহ রব আলিনে কাক তাহলে তারা भेदा भेदे लिप्त रेधे निमज्जित रही तरह मध्य फाटल रही फिकमल्लाबुल आलमी निश्चय तुम्हारे जथेष्टर अनिष्ट थ रक्षा करार क्षेत्र तरह अनिष्ट थे खराबी रक्षार तुम्हारे जथेष्ट हाशाइक সবার মুখস্থ আছে প্রায় মুসলিমদের সুরা ফাতিহার পরে যে ছোট্ট সুরাগুলি মানুষের মুখস্থ থাকে মুসলিম হিসাবে সুরায় কৌসার সুরা ইহলাস সুরায় আসর সবচেয়ে ছোট সুরা করান আয়াত নম্বর তিন আল্লাহর আলমিনে তুমি তোমার বিদ্বেষী তোমার শত্রু হুয়াল আব্দ তোমার শত্রুই হচ্ছে তোমার বিদ্বেষী হচ্ছে নির্মুল চিহ্নহীন बेचे थी काम के कष्ट का दी अबार बोले मुहम्मद तो अबतर अब मारा गार नाम लोक थकबे कारण ऐले सन्तान नहीं সন্তান অন্যের ঘরে চলে যাবে শেষ আল্লাহ বলছেন যে রসুরুল্লাহ সাল্লাহিসাল্লামের ছেলে সন্তান না থাকলেও সারা পৃথিবীতে অসংখ্য মমিন মমিনাত থাকবে কে পর্যন্ত সর্বযুগে থাকবে এবং রসুরুল্লাহ সাল্লাহ ইসাল্লামের নাম সবচাইতে বেশি উচ্চারিত হবে আল্লাহ রব্দুল্লা আলমিনের পরে পক্ষান্তরে তোমাদের নাম উচ্চারিত হবে না নিশ্চিন্ন হয়ে যাবে ইতিহাসের আবর্তন বিবর্তনে। আর যদি তোমাদের নাম কেউ করে তো ভরে উল্লেখ করবে সাল্লা সাল্লামের সাথে যারা বিদ্বেষী যারা শত্রুতা পোষণ করে যারা দুশ্মনী রাখে তারা হচ্ছে নির্মূল তারা হচ্ছে শেকড় কাটা তারা হচ্ছে লেজ কাটা তারা হচ্ছে চিহ্নহীন অক্ষান্তরে যারা সৌরল্লাহ আসালামের সাথে থাকবে তৌহিদের সাথে থাকবে সন্ন্যার সাথে থাকবে শির থেকে মুক্ত থাকবে বেদাত থেকে মুক্ত থাকবে কুফরি থেকে মুক্ত থাকবে জীব পাপাচার থেকে মুক্ত থাকবে আল্লাহ এবং পরকালের ভয়ভীতি যাদের অন্তরে থাকবে ছত্রিশ মহান আল্লাহ এর সাদ করছে আল্লাহ সাল্লাহিন আব্দাহ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না আলাই সাল্লাহিন আবদাহ আল্লাহ কি তার বান্দা মোহাম্মদ জন্য যথেষ্ট পক্ষ থেকে যথেষ্ট্লামকে পরিকারিমে কয়েকটি আয়াত আবদ বলা হয়েছে যেগুলি শ্রেষ্ঠ স্থান যেগুলি হচ্ছে উত্তম মুহূর্ত ইসলাম এরাজের ক্ষেত্রে আল্লাহ রবুল এবাদতের ক্ষেত্রী সালাতের ক্ষেত্রে হেফাজতের ক্ষেত্রে যথেষ্ট হওয়ার ক্ষেত্রে আল্লাহ তারা প্রিয় রসুর সালামের জন্য যথেষ্ট আরে আল্লাহ ছাড়া অন্য যারা রয়েছে তাদেরকে বলে তোমাকে ভয় দেখাচ্ছে ষষ্ঠ আয়াত সুরে আহত নাতান্ন আলমিন আল্লাহর পক্ষ থেকে রহমত বঞ্চিত রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা হচ্ছে গজব নামতে থাকবে আল্লাহর ক্রোধ তাদের উপর নামতে থাকবে আদাবনা এবং তাদের জন্য আল্লাহর কথা বলবো জি রসুর সাল্লামকে কষ্ট দেওয়া রসুলামের মানহানি করার চাইতে ছোট না বরং তার চাইতে বড় হচ্ছে আল্লাহ রব আলিনের অবমাননা করা আল্লাহ রব আলকে গালমন্দ করা আল্লাহ মানহানি করা জি এ বিষয়টা সবসময় একজন তৌহিদবাদী মুসলিমকে মনে রাখতে হবে আর কত লোক রয়েছে কাফের মুশ্রিক আর মুনাফিক মুসলিম সমাজের যারা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে সুতরাং তাদের অপরাধ ছোট করে দেখলে হবে না তাদের অপরাধ সবচেয়ে বড় অপরাধ আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তার রসুল সাল্লা কষ্ট দেবে যে কোনো রকম কষ্ট হোক না সেই কষ্ট রসল ব্যঙ্গচিত্র করে হোক কার্টুন বানিয়ে হোক আর রসল সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে হোক রসল্লাহ সাল্লি সাল্লাম মেয়ের নিয়ে আসা দিন কি অস্বীকার করে হোক রসুল উল্লা যেকোনো ভাবে মানহানি করে হোক অথবা রসুলের পরিবারের ওপর আক্রমণ করে হোক রসুল পরিবারকে অবমাননা করে না তাহলে সেটা কেন আমরা উপলব্ধি করি না তাদেরকে কেন আমরা মিত্র হিসাবে গ্রহণ করছি এক শ্রেণীর লোকেরা হাই হাই। বুঝলেন না আর বুঝার পরেও যদি আপনাদের কাছে ডবল স্ট্যান্ডার আলাদা আলাদা নিঃসন্দেহ অবমাননা নিঃসন্দেহ মানা নিঃসন্দেহ চরম অপরাধ কিন্তু ইয়াহুদি খ্রিস্টানদের মত অন্য কোন সম্প্রদায় যদি রসরুল্লাহ সাল্লি সাল্লামের পরিবার সম্পর্কে রসর উল্লা সাহেমের জীবনের ঘনিষ্ঠ সঙ্গী এবং সবচাইতে বেশি ভালোবাসার পাত্র যিনি পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহো আর দাহ এবং তার প্রিয়তমা কন্যা রসৌরুল্লাহ সবচাইতে প্রিয়তমা বেবি সিদ্দিক আবেদ সিদ্দিক আয়েশা রদি আল্লাহ আনহা। তাদের সম্পর্কে কি রাফেজ ইসিয়াদের মন্তব্য জানেন না তারপরে তাদের সাথে এত ভালোবাসা কেন তাদের সাথে এত কেন আপনাদের খাতির এবং সেই ক্ষেত্রে কেন ভুলে যান কখনও তো দেখলাম না যে সেই ক্ষেত্রে কোন একটা আপনারা কিছু করবেন এবং তাদের থেকে সম্পর্ক করবেন এবং তাদের সম্পর্কে আপনাদের কিছু থাকবে করণীয় আল্লাহ রবুল্লা আলমী যেন বোঝার তৌফিক দান করেন এবং এই রকমের গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন যারা আল্লাহ এবং রসুল কে কষ্ট দেয় তারা তৌহিন করেছিল রসুলের তারা তৌহিন করেছিল আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কোরআ কেরিম থেকে প্রথম আমরা এই বিষয়টিকে জানলাম আজকে মোটামুটি বিস্তারিত আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে সাত নম্বর যে আয়াতটি এখানে বেদনাদায়ক আজাব রয়েছে যেমন তেমন কথা নাই এই যে আয়াত সাতটি পেশ করলাম যে আয়াত সাক্ষ্য বহন করি যে মহান আল্লাহ তার রসুলের হেফাজত করবেন তারা সুলের সাহায্য করবেন এবং করেছেন করছেন এবং তারপরে রসুল সাল্লি সাল্লামের ওপর কেউ যদি জুল মত্যাচার করে বাড়াবাড়ি করে জবান লম্বা করি তাহলে আল্লাহ প্রতিশোধ নেবেন এবং যারা তাকে উপহাস করবে ব্যঙ্গচিত্র করবে আল্লাহ রবুল্লা আলমিন রসুল আল্লাহ সাল্লা সালের হক তাদের কাছ থেকে আদায় করে নেবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন তা রসুল সাল্লা সাল্লামের জন্য যথেষ্ট হবেন অবমানকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য নিয়ে আসা দিনের ওপর যে চারিদিকে ময়লা আবর্জনা পড়ে গেছিল তা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এই মুজদ্দেদ ইসলাম ইমাম শেখ তাইমের রহমতুল্লাহ আলি তার একটি কিতাব রয়েছে আসারিমুল মসলুল আলা সাতিম রসুল রসুল্লাহ সাল্লা সাল্লামকে গালমন্দ করেছিল আশাফ নামক এক খ্রিস্টান ছয়শো তিরানব্বই হিজড়ি মোতাবেক বারোশো চোরানব্বই খ্রিস্টাব্দে তখন এই কিতাবটি তিনি লিখে যেই কিতাবটি চারশো পৃষ্ঠা রয়েছে এত বড়ো কিতাব তিনি লিখেছিলেন সেই যুগে সেই কিতাবে বরং সেই কিতাব থেকে আজকের মূল আলোচনা কিন্তু আমার আর তারপরে সৌদি আরবের কে বারুল বড় বড় যারা মেনা বর্তমান যুগের তাদের কথাগুলি শুধু পেশ করছি আজকে আজকে আমার নিজের কোনো কথা থাকবে না যা কিছু বলছি বললাম সব কিছুই কিন্তু তাদের কথা থেকে পরাণিক এরমের আয়াতের পরে এমাবিন তে ইমর এই কিতাবের একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় বলছেন অমিন সন্নাতিল্লাহ নিতে সক্ষম না হয় না পারল না কমজোর দুর্বল যেমন বর্তমান অবস্থা আমরা তেমন কিছুই করতে পারছি না যতই আপনি চেঁচামেচি করেন শেষমেশ দিন পরে ঠান্ডা হয়ে যাবেন তেমন কিছু করতে পারছেন আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছে। বলছেন যে যদি মমিন মুসলিমরা আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় তাদের প্রতিশোধ না নিতে পারে তাদের ওপর যদি তারা হ্যাঁ ক্ষমতা না রাখে যথেষ্ট হবেন অকুল্লানাহ আদাহু আর যেই রসুলের সাথে বিদ্বেষ রাখবে শত্রুতা রাখবে রাহু আল্লাহ তার কেটে নেবেন অর্থাৎ তাকে নিশ্চিন্ন করে দেবেন তাকে নিশ্চিন্ন বলতে শেখ আব্দুর রহমান সাদি সৌদি আরবের বড় আলেম ইমাম ছিলেন তার প্রসিদ্ধ তফসির রয়েছে তফসির সাদি শেখ মুহম্মদ বিন ওসাইম রহমতুল্লাহ আলীর বিশিষ্ট বিশিষ্ট তিনি বলছেন মাদাহুল এবং রসুলের আনিত বিধানের সাথে উপহাস ছাট্টা মজা করবে ইহ্লা কাহ্লাহ তাকে অবশ্যই আল্লাহ ধ্বংস করে দেবেন রাকিতাহ এবং নিকৃষ্টভাবে আল্লাহ রবুল্লা আলমী তাকে হত্যা করবে হ্যাঁ নিকৃষ্ট অবস্থায় আল্লাহ হত্যা করবেন এমন হত্যা করবেন যেটা মানুষের জন্য স্মরণীয় থাকবে এমনভাবে ধ্বংস করবে সুতরাং হ্যাঁ মুসলিম আল্লাহর রব্বুল্লা আলম আদার উপর আস্থা করুন এবং ইকিন করুন যে ইন্ন আল্লাহ আল্লা সাইন আদির আল্লাহ সর্বশক্তিমান আম্বিয়া রসুলগণের ঘটনা বলি যে কোরআনে কেরিম রয়েছে সেগুলি যদি অধ্যয়ন করে দেখেন ভালো করে তাহলে দেখতে পাবেন যে যে কোনো জাতিকে নবী রসুলগণের তখনই আল্লাহ ধ্বংস করেছেন যখন তারা আম্বিয়া রসুলগণকে কষ্ট দিয়েছে আম্বিয়া রসুলগণকে যখন কষ্ট দিয়েছে তারা তখন আল্লাহ সেই জাতিগুলিকে ধ্বংস করে দিয়েছেন যখনই তাদের খারাপ আচরণ হয়েছে নবী রসুলগণের সাথে যখন তারা সীমা লঙ্ঘন করেছে তখন আল্লাহ প্রতি যদি সূত্রতা করে সেই জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন যে ইন্না শাহানে আয়াত এই আয়াত নজরুল কেও বলছেন আসবিন ওয়াইল সাহমী মক্কার যে কাফের তার সম্পর্কে তার সম্পর্কে নাজল হয়েছে কেউ বলেছেন কাবিন আশরাফ ইহুদ্দিনে তার সম্পর্কে নাজেল হয়েছে আর সবগুলিকে আল্লাহ রব আলমিন কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন সুতরাং মনে রাখবেন যে পশ্চিমা সমাজের বেশ কিছু এই রকমের লোকেরা তারা লেখক হোক অথবা আর কিছু হোক নেতৃস্থানীয় ব্যক্তি হোক তারা যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের অবমাননা করছে এটা ইঙ্গিত বহন করে এবং আমাদের জন্য সুসংবাদ বহন করে পূর্বাভাস আমাদের সামনে পেশ করে যে তাদের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে এবং এবতাদের তাদের পতন ঘনি এসেছে যখনি তারা এই রকমের আজকে এক দেশে আরেক দিন দেশে কিছুদিন আগে ডেনমার্কে দেখলেন আর অন্যান্য দেশে দেখলেন এ হতেই আছে এবং এরা পেছন থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছে এদের সাপোর্ট করা হচ্ছে সুতরাং মনে রাখবেন যে এদের পতন একেবারে সন্নিকটে এবং তারা क्यों य पथ बेच बेचे नहीं तरक् शक्ति रुद्ध हो दलिले मोकबला करते अपारक इसलम दलिल प्रमाण तर सामने एम भाव सुस्पष्ट उत्तर देवर तर क्षमता नहीं दलिल एम घरे घरे तरह ढुके जा এ নোর এই জ্যোতি এমনভাবে আলোকিত করছে মানুষের অন্তর্কে যে তাদের ঘর থেকে দলে দলে নর এবং নারিয়দ হলুনাফিদ্দিন ইল্লাহ ফাজা আল্লাহর দিনে প্রবেশ করতেই আছে মুসলিমদের সংখ্যা বাড়তেই আছে মসজিদের সংখ্যা বাড়তেই আছে যার ফলে তারা যখন এর উত্তর দলিলের উত্তর দলিল দিয়ে দিতে পারছে না এটা হচ্ছে দুর্বলদের পরিচয় তখন তারা হিংসা বিদ্বেষ আর শত্রুতা যে রয়েছে আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহর রসুল সাসের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তখন তারা এই উপহাস আর ব্যঙ্গচিত্র আর এই কার্টুন করা অবমাননা করা ইসলাম এবং ইসলামের রসুল সাল্লাহ আলি সাল্লামের এইসব পদগুলি বেছে নিয়েছে এই জন্য কোনো এক বিশ্লেষক বলেছেন বরং একাধিক বেশ কিছু মুসলিম যারা বিশ্লেষক তারা বলেছেন যে পশ্চিমারা যখন দেখতে পাচ্ছে যে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপে আর আগামী বিশ বছরের ভিতরি এই ইউরোপ ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইসা আল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলম যেন মুসলিম উম্মাকে তৌফিক দান করে তখন তারা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে যে কী করে ইসলামকে ঠেকানো যায় কি করে মুসলিম উম্মাকে ঠেকানো যায় সুতরাং ইসলামের অপর নাম তারা দিয়েছে ধ্বংস করেন তবে সৌদি আরবের বড় বড় আলমাইকার আমরা বলছেন যে আমাদের জন্য একটি জিনিস জেনে রাখা উচিত হবে যে এইসব কাফেরদের আমরা যে খন্ডন করব প্রতিবাদ করব। সেটা আমরা বিশৃঙ্খলার মাধ্যমে নয় আমরা অপরাধ করার মাধ্যমে নয় এবং কোরআনে বাহাদিসে যে সব কাজগুলি নিষিদ্ধ সেগুলির মাধ্যমে নয় বরং বল ইননা আফদ্দাল রদ্দিন আলিম সবচেয়ে উত্তম তাদের প্রতিবাদ এবং তাদের খণ্ডন এবং তাদেরকে প্রতিহত করা হচ্ছে এল তেজাম সারি ইহেতাল আল্লাহ রব আলমিনের নাজলকি তো শরীয়তকে আমরা আঁকড়ে ধরব जीवन प्रतिटी क्षेत्री और विशेषकर बिरोधी साथ आचरण करते आल्ला रबुल आलमी बोले शत्रुदे अल्लाह रबुल आलमीन की आचरण दिक्क निर्देशना दिए रसर उल्लाह सल्लास्ल्लम सीरा केिक्षा दिए सूतरा जदि देखा जाए अपराधी दे मुस्लिम दे बसबा कर विधान फोक रामगुण এক রকম বলেছেন আর যদি দেখা যায় সেই অপরাধী যে ব্যঙ্গচিত্র করেছে অথবা যারা এসব পৃষ্ঠপোষকতা করছে তারা আমাদের মুসলিম দেশে না সে অমুসলিম দেশে থাকে আমাদের হাতের নাগালের বাইরে বা প্রশাসনের বাইরে তাহলে তাদের ক্ষেত্রে ভিন্ন বিধান রয়েছে রাসরুল্লাহামের সিরাতে এই বিষয়গুলিতে অবশ্যই দিক নির্দেশনা পাবেন বিস্তারিত বলার সময় নেই এতটা ইঙ্গিত করে দেওয়া যথেষ্ট আওয়ালামাইকরমদের উক্তি থেকে আর তার সাথে সাথে যেন আমাদের ইকিন থাকে যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সুরক্ষ আল্লাহ করবেন এবং নবী করিম সাল্লা সাল্লামের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন ডিফেন্স করছেন এবং যারা তাকে নিয়ে উপহাস করে অথব্যঙ্গচিত্র করে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট আছেন ছিলেন এবং থাকবেন কোরআন এর ক্রমে যে আয়াতগুলো পেশ করেছি সেই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহই নবীর হেফাযতের জন্য যথেষ্ট समस्त অনিষ্টকারীর অনিষ্ট থেকে ইননা কাফায়না কাল মুস্তাহজিহিন হাসবুকাল্লাহ আল্লাহ তোমার জন্য যথেষ্ট ইয়া ইউহন্নবী হাসবুকাল্লাহ আমানিত তাবাক মিনাল মুমিনিন আল্লাহ রবুল আলমিন যে তার রসুল সাল্লা সুরক্ষার জন্য হেফাজতের জন্য যথেষ্ট দিক রয়েছে বলল আসার এম মসুল আসার এমল মাসুল আল্লাহ শাতিমাসমকে যারা গালমন্দ করি তাদের ওপর নাঙ্গা তরবরি এই হচ্ছে কিতাবের নাম যা বাংলা অনুবাদ चार्ट दिक आप सामने पेश करबी रसूल्लाह सल्लाहअ सलमर हेफाजत कर रसुरह सल्लाम जन जथेष जुगे जुगे जथेष हो प्रथम जेटी उल्लेख कर कल्लाह रबुल आलमीन म व्यक्ति रसुर सीमा लंघन उपहर व्यंगचित्रो ममिन के अल्लाह मुस्लिम नबी सलमिशोध नहीं थकेंसुल्लाजी बद बस कि घटे काश्रफ यहुदी नबी ए करीम सल्लाम कूत्साह गायत गायिका दिए गल्द कर दासी छोर दासी এবং সেই দাসীর চরম রসুল বিদ্বেষী ছিল হচ্ছে আবু জাহাল এই উম্মতের ফেরাউন অর্থাৎ রসুল উল্লা সাল্লাহ সাল্লামের যে দাওয়াতের উম্মত যাদেরকে দাওয়াত এসেছিলেন তাদের একজন আবু জাহাল উমার ইসলাম গ্রহণ করলেন রিয়া আল্লাহ আবু জাহাল সবচেয়ে বড় শত্রু রসুর ইসলামের তার উপর আল্লাহ এবং তাকে হত্যা করেছিল এই যুবকরা কারণ রসুরমকে সে গাল বন্ধ এই রকমই এক মহিলা খোতাম কাবিরা খোতামিয়া নবী সাল্লাহ ইসলামের কুৎসা গাইত একজন সাহাবি এই মহিলাকে হত্যা করেছিল সারিমুল মসলুলের পৃষ্ঠা নম্বর হচ্ছে পঁয়ানব্বই আবু আফাক ইহুদী একজন ছিল যে নবী শাসায়তো সালেম বিনের প্রতিশো নিয়েছিলেন সারেম একশো দুই পৃষ্ঠ আনাজ বিন জোনাইম নামক একজন নবী শাসন কুৎসা গায়িত যাকে খোজা গোতরের এক বালক আহত করেছিল সারিমুল মসু একশো তিন পৃষ্ঠা এইরকম সাল্লাম বিন আবিল হকায়ক ইহুদী এবং তার সাথে এইভাবে কখনো কখনো আল্লাহ রব আলমিন জা আলেম কাফের যারা সীমা লঙ্ঘনকারী তা এবং তারা রসুরুল্লাহ কষ্ট দিয়ে থাকে তাদের প্রতিশোধ নিয়ে থাকেন দ্বিতীয় जे आल्लाब्बुल पक्ष नबी सल्लामेष्टर धरन हे कख नबीए करीब्लाम विद्वेश नबी सलाम के व्यक्ति कष्ट दिए थे तरह अंतरे आल्ला रबुल आलमी इे एम भाव ढुक देंत सीमालंकन करवा सत्वे से इस्लम के अस्वीकार करतेषमेश फिर आसल তবা করলো ক্যালিমা পড়লো মুসলিম হয়ে গেল যার কাছে রসর উল্লা সাহ সবচেয়ে বড় শত্রু ছিল সবচেয়ে ঘৃণীয় ব্যক্তি ছিলেন সেই ব্যক্তির কাছে সময় সবচেয়ে বেশি প্রিয় তার ধন সম্পদের চাইতে তার ছেলেমেয়ের চাইতে তার মাতা পিতার চাইতে সমস্ত মানুষ সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় হয়ে গেছেন রসোর উল্লা সাহেব এই রকমের ইতিহাস রয়েছে যেমন এর নজির বলা যেতে পারে প্রিয়তমা স্ত্রী মোমেন তারপরে শত্রুতা করতেছে আল্লাহ রব আলমী তাকে হিদায়ত দান করলেন যে তোকে করেই ছাড়ব घटे एवं घटे और घटवे ए पश्चिमा इसलम विद्वेश मुस्लिम विद्वेशी रसुल्ला सल्लमे बहु शत्रुर क्षेत्र नजर रही है जरा चरम शत्रुता करत इसलमर एवं रसुल्लम मुसलिम विद्वेषी बर मुसलिम देशगुलान मिशनारी तर বিভিন্ন বিভিন্ন নভেল লিখেছি ব্যঙ্গি তার আল্ তাদের অন্তরকে এমন ভাবে খুলে দিয়েছেন যে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে এই জন্যই আল্লাহর্বা বলেছেন কখনো কখনো অপ্রীতি কর ঘটনায় যেমন আয়সা সিদ্দিকার আল্লাহ তালহার ওপর যে মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা সে সম্পর্কে আল্লাহ বলে বরং এতে কল্যাণ রয়েছে এতে কল্যাণ রয়েছে তো কখনো কখনো তাদের ইসলাম বিদ্বেষী হওয়াটা এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম অবমাননা করাটা তাদের ওপর গজব ডেকে নিয়ে অথবা আজ তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাওয়ার এবং ইসলাম এবং মুসলিমদের কল্যানের মাধ্যম হয়ে যায় তৃতীয় যেই উপায়টি বা যে ধরনটির কথা অলমারা উল্লেখ করেছেন এবং শেখ ইসলাম নেতা ইমের আহম তার কিতাবে বর্ণনা করেছেন যে আল্লাহর রবুল আলমী রসুল্লাহ সালামে কীভাবে হেফাজত করেন এবং রসুল্লাহ সালামের জন্য কীভাবে যথেষ্ট হন তার একটি দিক হচ্ছে কখনো কখনো এই সীমা লঙ্ঘনকারী জালেম কাফের যে রসুল্লাহ রওনা করে থাকে তার উপর আল্লাহ রবুল আলমিন বালা মুসিবত দুরারোগ্য ব্যাধি এমন আল্লাহ চাপিয়ে দেন যে তাতে তার সর্বনাশ করে ছাড়েন বহু নিদর্শনের রয়েছে অথবা আসমানি জমিনি আল্লাহবেন রসর উল্লা পক্ষ থেকে আল্লাহ যে যথেষ্ট তার হেফাজতের জন্য তার সুরক্ষার জন্য এবং অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য এবং অনিষ্টকারীদেরকে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য समाज ध्वसा आज के पश्चिमा सभ्यता दुनिया चाकचिक्क्यमय बाल मुसीबत शेष नहीं मानसिक शांति तो, तो मोटे नहीं मोटे नहीं सामाजिक सुसम्पर्क कोई शुद्ध पसार सम्पर्क दुनिया स्वार्थ बाप मायर सर को सम्पर्क नहीं हनला बरचय खुजे पावा जी हाँ एमक जो यही रवस्था थे जे विवाह क्षेत्र ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে এত তাদের অনিহা কোনো প্রয়োজন নেই যেহেতু ব্যবচারে যে এই জাতি ডুবে আছে পশ্চিমা জাতি সুতরাং তারা বিবাহ করাটাকে তুচ্ছ মনে করছে এবং নিষ্প্রয়োজনও মনে করছে যার ফলে আর যারু সন্তানের ছড়াছড়ি এতে হবে কি এই জেনারেশন তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে দেশ জনশন্ন হয়ে যাবে আর যার ফলে বড় বড় শিক্ষিত লোকেরা আর বড়ো বড়ো যারা জ্ঞানীগণী মানুষ যাদের দ্বারা দেশের গঠনমূলক কাজ হইতে পারে তাদেরকে তারা বড়ো বড় টোপ দিয়ে প্রলোভন দিয়ে তাদের দেশে নাগরিকত্ব দিচ্ছে জি হ্যা এই দেশের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে এই জাতি ধ্বংস হতে যাচ্ছে যদি এইরকমটাই থেকে যায় এই ক্ষেত্রে শেখুল ইসলাম তাইমা রহমতুল্লা মুসলিম সেনাবাহিনীরা যখন জেহাদ করছিলেন কাফের রোমানদের বিরুদ্ধে তো যেটা প্রসিদ্ধ রয়েছে এবং সর্বজন বিদিত রয়েছে তা হচ্ছে এজা হাস ও বাদা হসুন আহলীল কিতাব আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের যখন কেল্লাগুলি অবরোধ করতেন मुस्लिम सेंा बाहन मुजाहिदीनरा अन्नाली फाथल हसन और से सब कल्लाते सुरक्षित जित कल्लाजयी कठिन हो पड़त वायतुलेसार एल्लासुबल आदूब रसूल सल्लाह अलीसलम एवं दीर्घदिन ये अवर अवरोध चलते थकत कुरक्षित थो तुर्गे और कोकम विजयी सम्भवना देखा जितना शेषमेश काफे सेवरोध अवस्था कल्लाते रसरलाम के गाली शुरू करत फाह यसूरम के गाल कर शुरू करत तक मुस्लिमरा आनंदित हत जाना पेतन तारा, तारा पूर्वाभास पेत दुश्मन रबुल आलमी कष्ट दिए बहु मानू कष्ट मुस्लिम समाज ए रखू मुनाफिक चरित्र लोक आज कष्ट दिखे रसूल এবং ইসলামের শত্রু ঘরের শত্রু হোক আর বাইরের শত্রু হোক আল্লাহ রবী দিলে আল্লাহ রবুল্লা আলমীকে কেউ যদি কষ্ট দেয় তা আল্লাহ তার হক নিজে ক্ষমা করে দেন অথবা ছাড় দেন ছেড়ে দেন ছেড়ে দেন না আখের শাস্তি দেবো ছেড়ে দিলাম আমার হক আমি নেব না প্রতিশোধ নেব না রসুল্লা সাল আসাল্লাম যখন গালবন্দ করে রসোর উল্লাহম অবমাননা যখন করে তখন আল্লাহ রব্বুল আলম আর ছাড়েন না কারণ সেটি প্রিয় বান্দার হক সবচেয়ে প্রিয় বান্ধা আল্লাহ রব্বুল্লা আলমের কাছে রসোর আল্লাহ সালসাল্লাম তার হক সোতারা সেই ক্ষেত্রে আল্লাহ আর বরদাস্ত করেন না এই যুগে যুগে তার প্রতিশোধ আল্লাহ নিয়েই ছাড়েন তো যখন দেখা যায় যে দুশ্মনরা এই রকম কেল্লায় তারা সুরক্ষিত হয়ে আর কেল্লা ঘেরাও করে থাকতেন মুসলিম মুজাহিদ্দিনরা তার গালমন্দ শুরু করতো রাসুল্লাহামকে ফাহিন আইজিন ইয়াস্তাব শেরুল মুসলিম মোনাবে ফাতিল হেসেন তখন মুসলিমরা খুশি হয়তো এই দিক থেকে যে এখন এই দুর্গ বিজয় করা সম্ভব হয়েছে খুব দ্রুত দুর্গ বিজয় হবে যেমন মুসলিমরা বহুবার এটা পরীক্ষা করে দেখেছেন বাস্তবে তাহকিক আল্লি কৌলি তালা এই আল্লাহ হয়েছে তাদেরকে নিশ্চিন্ন আল্লাহ করে দেবেন তাদের আল্লাহ নির্মূল করে দেবেন তাদের সে আল্লাহ কেটে দেবেন এইরকমই আর নজির বলছেন जे रसूरला राजा बादशाह इसलमेर दावा दिए चिठी लिखे विभिन्न देश चिठी लिखे तरह मध्य ईरान पारस्य राजा किसरा केंिसरा चिठ चरम खराब आचरण कर छिड़े फेले दिए दूध के अवमान अपदस्थ कर लाछछित कर रसूरला सल्ला जो खबर पेल पारस्य देशा আমার এই চিঠিকে ছিড়ে ফেলেছে এবং আমার দূত কে অপমান করেছে তখন আল্লাহ যেমন আল্লাহ তাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিন আল্লাহ তাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিন আল্লাহ মজ্জিক হোমক আল্লাহ ছিন্ন ভিন্ন করে দাও তখন এই দুয়া রব্বুল্লা আলমিনের কাছে রসুর উল্লা আসেম কবুল হয়েছে এবং প্রতিশোধ নিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যে আল্লাহও তাদের দেশকে দ্রুত ছিন্ন ভিন্ন করে দিয়েছে। জি এই পারস্যের রাজা ছেলের হাতে খুন হইল আর তারপরে ছেলে বিষ খেক ধ্বংস হইল আর তারপরে এক নারী নেতৃত্ব আসলো যেই নারী নেতৃত্বের কথা রয়েছে সহিব খারিদুল হাদিস আর তারপরে সেই নারীও আর টিকে থাকতে পারলো না ইসলামের হাতে পারস্য দেশের সমস্ত ধন সম্পদিমত হয়ে চলে আসল আলহামদুলিল্লাহ পক্ষান্তরে হেরাক রোমের রাজা রসরুল্লাহ সাল্লাসলামের চিঠির সম্মান করেছিল শ্রদ্ধা পোষণ করেছিল যদি ইসলাম কবুল করেনি দুনিয়ার স্বার্থে এইরকম মোকাউকেস মেসরের রাজা रसूराम दीर्घ दिन शेष खान जो विषय से आल्ला रबुल आलमीन जो रसुरम हिफाजत कर এতে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে তার সাথে সাথে মুসলিমদের জন্য রসুর সাল্লাম যে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আল্লাহর পরে মানবজাতির জন্য আর বিশেষ করে বিলিনা রাহিব সুতরাং তার হক হচ্ছে যে যথাসাধ্য আমরা রসুল্লাহ সাল্লা পক্ষ থেকে প্রতিবাদ করবো যথাসাধ্য আমরা রসুল উল্লাহামের পক্ষ থেকে আমরা ডিফেন্স করবো যথাসাধ্য রসুল্লাহ পাশে দাঁড়াবো তার সাহায্য করব তার নিয়ে আসা দিনের সাহায্য করব কারণ আল্লাহ রাবুল আলমিন এরশাদ করছেন সুরাতুল ফথের আয়ত নম্বর নয় লেতু মেন্লাহ ওয় রসুলিহ আজ রুহ অত আকের রুহ অত সাব্বেহ বোকাত আসিলা আল্লাহ রবুল্লাহ রসুল শাসমার সাল্লা শাহিনাজিরা শাহেদ করে হ্যাঁ ওবাস্বের করে নজির সুসংবাদদাতা আর সতর্ককারী করে সাক্ষী করে আল্লাহর নবীকে পাঠিয়েছেন যাতে করে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো নবীর হক আদায় করতে হবে ইমান বিল্লার মাধ্যমে ওরাসুল এই রসুল শাসমের প্রতি ইমানের মাধ্যমে অতআ হয় এবং তার তো তাকে তোমরা শক্তিশালী করবেই তার পাশে দাঁড়াবে অতেরু তার সম্মান শ্রদ্ধা পোষণ করবে অত সব বেহু হবুক এবং সকাল সন্ধ্যা আল্লাহ রান্লিশের গোহাই রসুর সাথে অবকর সিদ্দিক হিজরতের সফরে ছিলেন সেই সময় সম্পর্কে যে আয়াতনাজ আল্লাহ বলছে ইল্লা তান তোমরা যদি হে মক্কার লোকেরা হে মুসলিম যুগে যুগে তোমরা যদি প্রিয় রসুল সাহায্য না করো করোল্লাহ আল্লাহ সাহায্য করেছেন এবং করবেন সব সময় সবসময় সুতরাং সাধ্য মুসলিম যতটা পারবে রসুল্লাহ সাল্লামের হক আদেই করবে এই ক্ষেত্রেই একে অপরের দিকে তাকাবে না এবং কর্মহীন হবে না এখন প্রশ্ন হচ্ছে না করবেন কেমন করে সাহায্য করবো আলমাইকার বলেছেন আজ নসরাতি মোহাম্মদাহিহি সাল্লাম সবচেয়ে বড় সাহায্য করা হচ্ছে রসুল উল্লাহ সাল্লা আমি সাতটি সাহায্যের দিক বলবো যে রসুল্লাহাম কিভাবে সাহায্য করবেন প্রথম যে দিকটি হল আমার উল্লেখ করে সে হচ্ছে আল আহমা যা আবেহি রসুর উল্লাহ যেই বিধান নিয়ে এসেছেন ওহির বিধান কোরআন এবং সহি সন্না সেটাকে আঁকড়ে ধরবেন আপনি অতআহু ফিমা আমার আবেহি আর দুই নম্বর হচ্ছে যে রসুল উল্লাহ আসসালামের যে আদেশগুলি দিয়েছেন সেগুলি মেনে নেবেন আপনি সুতরাং তা থেকে বিরত থাকবেন রসুরুল্লাহাম কি বেদাত নিষেধ করেননি কঠোর ভাবে নিষেধ করেননি তাহলে আপনি রসুরুল্লাহ ভালোবাসা দেখাতে গিয়ে রাসোর আদর্শেও আসবেন না সাহাব একরামদের আদর্শ আসবেন না চার ইমামের আদর্শ আসবেন না তাবেইন তাবা তাবিন আদর্শ আসবেন না আপনি রাফেজি শিয়াদের আদর্শে আসবেন আপনি যারা মিসরে প্রথম মিলাদবী জনবার্ষিকী পালন করা শুরু করেছে আর আগামীকালকে বাউ রবিউল আউ্য়াল তারপরের দিনে ভারত বাংলাদেশে পাকিস্তানে বাউ রবিউলা আউ্য়াল নবী সাইসাল্লামের মৃত্যু দিবস নিশ্চিত সেই মৃত্যু দিবস जन्मदिन सम्पर्क सन्देहपूर्ण विषय बारो रविउल्लाहलना नय रबिउल आठ रबी वालना रविउल्ला वाल मास अन्न मासे जिसने छत रे रसल्ला इंतकाले दिन एक दु नम्बर कथा हे राफेजी शिरा इ दुश्मन जरा इसलाम के ध्वस कर जरा पायदा ओबाइदी तरा शुरू करल और से शुरू करलो पंचम शतब्दीते चारश बचर पर्त तरह जन्मवार्षिकी नबी सलम मिलदुलन्नबर कोस्तित्व ना मुस्लिम माई जुगी स्वर्ण युग सब पारे चले गई तरह सप्तम शतब्दीते छो बचर पर एरा के विदा सूफिया शुरू कर लोता साढ़े पाँच बचर पर्त आ मिलदुनबी को पाशो, पाशो सुन्नी विदातर मध्य छो ना সেই বিদাত নিয়ে মেতে আছেন আর বলছেন আমরা রসুল ভক্ত আমরা রসুল প্রেমী আমরা আসে কে রসুল চিন্তা করুন আপনি রসুল উল্লাসম সাহায্য করছেন না রসুল উল্লাসম নিয়ে আসা দিনকে ধ্বংস করছেন আল্লাহ যেন বোঝারও তো অফিক দান করেন এবং ঠান্ডা মেজাজে আল্লাহর দিনকে বুঝে আমল করার তো অফিক দান করেন যদি শির্ক ছাড়তে বলা হয় ছাড় মাজার পূজা ছাড়বেন না আপনি পীর পূজা ছাড়বেন না আপনি মিলাদ ছাড়বেন না আপনি আপনার চল্লিশা ছাড়বেন না আপনি আর দলে দলে শুধু মৃতের জন্য করে দিয়েছেন আর যে মৃতকে শুধু জান্নাতে পৌঁছানোর জন্য এই কোরআন খানি আর ইসালেশ আর বক্সানো এইসব ছাড়বেন না আপনি চার নম্বর যে বিষয়টি রয়েছে রসোর সাহায্যের সেটা হচ্ছে অলতে জামুসুন্নতিহী রসুল্লাহ সুন্নত আঁকড়ে ধরবেন সন্ন্যতের পাবন হবেন রসুল উল্লাহ আদর্শের জীবনের প্রতিটি ক্ষেত্রে পাবন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আকিদার ক্ষেত্রে এবাদতবন্দির ক্ষেত্রে একলাখ চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে মুসলিম অমুসলিম প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় সবার সাথে কীভাবে রসরুল্লাহ আসলামের আচরণ ছিল সর্বস্তরে এবং সর্বক্ষেত্রে এগুলি হচ্ছে রসুল্লাহার জীবনে আদর্শ রসুল্লাহ আসলামের হ্যাদি এই আদর্শ কে আঁকড়ে ধরবেন এবং তার পাবন্দি করবেন পাঁচ নম্বরে যেটি সেটি হচ্ছে রসুল উল্লাহ ছে দাওয়াত দেবেন রসুল উল্লামের সিরাতের জীবনীর প্রচার প্রসার করবেন যেই কাফের জাতি মুনাফিক জাতি রসুল উল্লাহম অবমাননা করছে তাদের ঘরে ঘরে নবীর জীবনী পৌঁছিয়ে দেন যে তিনি তোমাদের জন্য রহমত হয়ে এসেছিলেন রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যে উত্তম চরিত্র এগুলি তাদের সামনে তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে এবং পুস্তিকার আকারে বিভিন্নভাবে যেইভাবে যার দ্বারা সম্ভব হতে পারে এবং রসুর উল্লাহ সাল্লা পক্ষ থেকে প্রতিরোধ করা যদি কোথাও দেখা যায় যে কেউ আক্রমণ করছে তাহলে প্রতিরোধ গড়ে তোলা যাতে করে তারা ঠান্ডা হতে বাধ্য হয় ছয় নম্বরে যেটি সেটা হচ্ছে বয়ানুল হক্জি সেই সত্যকে স্পষ্ট ভাষায় বলবেন স্পষ্ট ভাষী হবেন আপনি দুনিয়ার স্বার্থ রাখবেন না এবং হককে বয়ান করে দিবেন যে হক নিয়ে রসর সাল্লা আগমন করেছিলেন সাত নম্বরে যেটি ও দাওয়াত দিন হি আল্লাহ রাবুল আলমিনের দিন যে রসুল্লাহলাম ছেড়ে গেছেন তারাক্তকুম আলাল মাহাজ্জাতিল বায়দা সুস্পষ্ট পথের ওপর সেই দিনের নির্ভেজাল দাওয়াত দিতে থাকবেন এগুলি হচ্ছে সবচেয়ে বড় সাহায্য করা রসুল্লাহ সাল্লা সাল্লামের বলছেন আল্লাহ ফাইনাহ আদমায় মহল মুসলিম মুসলমান উসরাত রসুল্লাহ রসুল্লাহ সাহায্যের ক্ষেত্রে সবচেয়েতে বড় যে বিষয়গুলি সেগুলি হচ্ছে এগুলি এর মাধ্যমে রসুল্লাহ সাহায্য করলেন কাফেররা যারা রসুল্লাহ অবমানন করেছে তাদের ঘর থেকে যদি ইসলামের দিকে টেনে নিতে প্রতিদিন টেনে নিতে পারেন আর অসৎদেরকে সৎ বানাইতে পারেন ইসলামকে শক্তিশালী করতে পারেন ইসলাম শক্তিশালী হলেই কারি শক্তি দুর্বল হবে এগুলি যদি করতে পারেন তো সত্যিকার এগুলি হচ্ছে রসরুল্লা সাহায্য করা আর তারপর তারপরে অলমারা বলছেন মরদ্দাত বাতিল আবেগী হয়ে নয় হইতে হবে আবেগে যাইচ্ছা তাই করে ফেললাম যা ইচ্ছা তাই বলে ফেললাম হ্যাঁ আর যে কোনো কিছু করে ফেললাম হ্যাঁ নাম দেখা যাবে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে না না এর নাম হচ্ছে আবেগ আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ নিতে হবে দলিল দিয়ে কাজ নিতে হবে আর গালমন্দ করার মাধ্যমে নয় যে তারা গাল দিয়েছে আমরাও গাল দেবো না না না আর বাতিল কি বাতিল দিয়ে দূর করা নয় বরং ইদফা আবিল্লা তিহে আসান বাতিলকে মন্দকে ভালো দিয়ে দূর করবো ভালো হচ্ছে ভাই ভালো হচ্ছে কোরআন শোন না ভালো হচ্ছে হক হক তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারব। কিন্তু বাতিল দিয়ে বাতিলকে দূর করা মন্দ দিয়ে মন্দকে দূর করা গালমন্দের বদল গালমন্দ করা আর আবেগ দিয়ে কাজ নেওয়া এটা ফাইন না হাজমিন আফিল ওয়াসাই এটা সবচাইতে দুর্বল মাধ্যম যাদের কাছে কোনো মাধ্যম নাই তাদের মাধ্যম ও আকাল্লোহ আসারান এর প্রতিফল সবচাইতে কম এর রেজাল্ট ফলাফল সবচাইতে কম বাররূপ বাবা আদাদ বিশমে মকা বরং যেটা আগে ছিল তার চাইতে খারাপ বরং দেখলেন যে আ তাদের একটা তারা একটা সুযোগ পেয়ে গেল যে এখন মসজিদগুলি বন্ধ করতে হবে এখন ইসলামের কার্যক্রম বন্ধ করতে হবে ইসলামী সেন্টারগুলি বন্ধ করতে হবে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে কুণ্ঠাসা করতে হবে আর তারপর ইসলাম ইসলামের উপচেহার ওপর দাঁড়ির ওপর আর বোরকার ওপর তখন তাদের আক্রমণ আরও বেড়ে যাবে তো এমনটা যাতে না হয় বাতিল দিয়ে বাতিলকে যখন আপনি দুর্বল করতে যাবেন তখন কখনও তার রেজাল্ট ভালো হবে না সুর আনাম আয়তন একশো আট দিয়ে শেষ করছি আলোচনা আল্লাহ রবির সাদ করছেন এই জন্য যারা আল্লাহকে বাদে অন্যকে ডাকে দেবদেবীর পূজা করে দর্গা দুর্গার পূজা করে শিরকুফরি করে তাদেরকে গালমন্দ করিও না তাদেরকেও গালমন্দ করিও না তাদের দেব দেবীকেও গালমন্দ করি না তাদের দেব দেবীর যদি কুৎসা গান কোনো লাভ নেই একসাইন লোকেরা তাদের দেব দেবীর কুৎসা গিয়ে থাকে দোস্তুটিগুলো তুলে ধরে এতে কোনো লাভ না ইসলামের তেমন লাভ নেই ফাইয়সুবুল্লাহ আদান বেগাইল এর প্রতিক্রিয়া স্বরূপ তারা করবে কি অজ্ঞতার কারণে মূর্খতার কারণে আল্লাহকে গাল দেবে আপনি তাদের দেব দেবীর দোষগুলি সত্যি দোষগুলি তুলে ধরছেন তারা তাদের দেব দেবীকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে আল্লাহকে ঘৃণা করে আর দেব যেমন মমিন আল্লাহকে ভালোবাসে কাফের মোশেক দেব তাদের প্রতিমা পুতুলকে ভালোবাসে সুতরাং তারা প্রতিক্রিয়া স্বরূপ কি করবে আপনার যিনি রব যিনি আল হক আল্লাহ রব্বুল আলমিন कुरान सुनार अनुसारी के कुरान सुनार पाबंदी करते भारगे दलिल खुजते भारे दलिले अनुसरण भारे आल्लाब आलम जान के हकर पथे अटल राखें এবং হক কথা যেন আল্লাহ আমাদেরকে জানার শিখার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের গোনা গোনাখাতা এবং দুর্বলতা যেন মাফ করে দেন এবং আল্লাহ রবুল্লা আলমিন ওম্মাতে মুসলামাকে যেন আল্লাহ রব্বুল্লা আলম শক্তিশালী করেন একটি কথা না বললেও হয় না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সৌদি আরব হয়াদ কে বাইল আলমার বড় একজন আলেম এবং সৌদি আরব প্রখ্যাত দায়ী যার দার্সে হাজার হাজার যুবকরা এবং ছেলামের সাহায্য সম্পর্কে এবং রসুল্লাহ পাশে দাঁড়ানো সম্পর্কে রসুরুল্লাহ যারা অবমাননা করে তাদের জবাব দেওয়ার ক্ষেত্রে বলছেন মানাজ এলনরাত মুসলিমরা যে নবীলামের সাহায্য করবে এবং কিছু স্তর রয়েছে যেগুলি শাসক গোষ্ঠীর জন্য দেশের সরকারের জন্য এই কাজগুলি সরকারের সরকার করবে এই সরকারের কাজ যদি জনগণ করা শুরু করে তাহলে ভুল করবে সরকারের কাজ যদি যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের কাজটা যদি আলেমরা করা শুরু করে দুটো কথা বলতে বললেই সেই কাজটা করা শুরু করে সেই ঘোষণা দিয়ে দিল যেমন এক মূর্খ সোশ্যাল মিডিয়ায় বলছে যে এই সময় মেম্বারের দাঁড়িয়ে জেহাদের ঘোষণার প্রয়োজন রয়েছে আরে জেহাদের ঘোষণা মূর্খ তুমি করবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে না কোনো আলেম করবে না এটা সরকারের কাজ এটা আপনাকে জানতে হবে হ্যাঁ আবেগী হয়ে বেকুপি করবেন না কিছু কাজ রয়েছে যেটা শাসকদের কাজ সেই কাজগুলি আল্লাহ যেন শাসকদেরকে করার তহসিল দান করেন অমিনহা মাহওয়ালে আলাম আর কিছু কাজ আছে আলেমদের কাজ আলেমরা কি উপলব্ধি করবে বিষয়টিকে স্টাডি করবে এবং বিষয়টাকে কীভাবে ডিল করা যেতে পারে এই ক্ষেত্রে অনিষ্টকে কি করে দূর করা যেতে পারে এবং এই অপরাধীকে কি অপরাধীদেরকে কি করে দুর্বল করা যেতে পারে সেই বিষয়ে অলামাই কীরঙ্গন চিন্তা করবেন সত্যিকার যারা আলেম অমিনহা মাহওয়ালি আমা তেহিম আর কিছু কাজ রয়েছে জনগণের জনগণের কাজ আলেম যদি জনগণের কাজ করে ছেড়ে দেয় সেটা যথেষ্ট না আর জনগণ যদি আলেমের কাজ করা শুরু করে বড় বড় স্ট্যাটাস দেওয়া শুরু করে বড় বড় মন্তব্য করা শুরু করে সেটাও বড় অন্যায় কাজ হবে সুতরাং বলছেন ফা আল আল আবদারে ফা মা আলী সুতরাং প্রত্যেক বান্দাজার জন্য আবশ্যক হচ্ছে যে তার করণীয় কোনটা से करजाजी मन बोलो कफ हिमा शरियर क्या बात काज ना करते जाए अन्जे करते जात नुसरत मौके जातेथ रसूर उल्लासा सम्भव है या फूजर वालबिन आर নেকি নিয়ে সফল হতে পারে নেকি হাসল করে সফলতা লাভ করতে পারে ওয়ালা ইয়ার ইসমিন আর গুনহা নিয়ে না ফিরে আসে আপনি নবীর সাহায্যের দোহাই দিয়ে আপনি গুনহাতে লিপ্ত হলেন এই রকম কাজ যেন আপনার দ্বারা না হয় এই অলমাকেরামদের কথা যদি কার অন্তরের না নামে তাহলে আমার মতো লোকের কথা দিয়ে আর কারো সংশোধনের আশা করা যায় না সেই জন্য এই সব অলমাকেরাম বড় বড় যারা তাদের কথাগুলি পেশ করলাম আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদের হক কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ও খাইরান এবং শেষখানে দোয়া আল্লাহ রবুল্লা আলম যেন মুসলিমদেরকে সাহায্য করেন সাহায্য করে আল্লাহ আইজ আলী ইসলাম আলু আসলামিন এবং রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য কাছে দোয়ার প্রয়োজন নেই তারপরও দোয়া করছে রব্বুল্লা তুমিই যথেষ্ট এবং যারা তোমার ওসুলের দুশ্মন এবং সাল্লাহ আলী ও ব্যঙ্গচিত্র করেছে এবং রসুল্লাহ অবমাননা করে থাকে তোমার রসুলের আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও তাদের নির্মূল করে দাও তাদের সর্বনাশ করে দাও তাদের যারা পৃষ্ঠপশক তাদেরকে ধ্বংস করে দাও এবং দুনিয়াতে তাদেরকে দেখিয়ে দাও আল্লাহ রব্বুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আ তুমি এসব জালেমদের সভ্যতাকে ধ্বংস করে দাও এবং জালেমদের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের হেফাজত করো তোমার প্রিয় রসল্লা সালামের মান্যোতের হেফাজত করো সুবহান রব্বিকারব্বের ফুল ওসালাম আলমুরসালিম আলহামদুলিল্লাহ রব্বি আলমী